জগৎ সম্পর্কে আলোচনা সংক্ষেপে শুধু বলে দেই আল্লাহ রব আলিন কি জগৎ সমূহের রব রব মানে প্রতিপালক তিনি জগৎ সমূহ কি কি করতেছেন পালতেছেন তো জগৎ সমূহের পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে রসুল সালাম বলেছেন যে আমাদের জমি থেকে আসমানের দূরত্বের নাই এই পাঁচ শত বছরের রাস্তা কি হেঁটে হেঁটে গেলে না দৌড়ায় দৌড়ায় গেলে না উটের ওপর আরোহণ করে গেলে না ঘোরা দৌড়ায় গেলে না সে সময় তো আর কোন ছিল না এর চেয়ে বেশি বড় ছিল না কিসের গতিতে এটা কি করেন বলেন এইটা অস্পষ্ট বর্তমানে আড়াই লাখ মাইল পৃথিবীটা হইলো এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত পঁচিশ হাজার মাইল কয় হাজার মাইল পৃথিবীটা কত বড় এই জিনিসটা এক পাশ থেকে আরেক পাশ পৃথিবীর থেকে দূরে চাঁদা খুব দূর আড়াই লাখ মাইল আড়াই লাখ মাইল যদি দূরে হয় এটার বৃত্তটা কিন্তু আসলে আড়াই লাখ মাইল দূর তো এটা বেশ হবে বেশ তো আরো কম হবে চাঁদ কত দূর দূরে সূর্য কত দূর দূরে মাইল এই দুই তিনটা জিনিস ভালো করে মনে রাখেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কয় হাজার মাইল তাহলে আলো ঘুরে ফেলতে পারবো কয়বার কয়টা ফেলতে পারবো সাতটা রাউন্ডে আর এই এক্ড এই গতিতে সূর্য পর্যন্ত আলো পচতে লাগবে সাড়ে আট মিনিট সূর্য থেকে যে রোদটা আমাদের পৃথিবীতে বর্তমানে আছে কতক্ষণ আগে সাড়ে আট মিনিট আগে এখন যদি আবার পৃথিবী থেকে রোদ আমরা কিন্তু সাড়ে আট মিনিট আগে কি হয়ে গেছে গা সূর্য শেষ হয়ে গেছে কারণ সূর্য যে আমরা দেখতেছি সূর্যের ফুকাশটা দেখতেছি ছবিটা দেখতেছি আর ছবিটা আলোর গতিতে আসতেছে না ছবিটা কি ওর গতিতে আসতেছে আমরা দেখতেছি আচ্ছা যাই হোক কি নক্ষত্র ওটার নাম হলো প্রক্সি ওটার নাম কি প্রক্সি ওটা হইল পঞ্চাশ আলোক বর্ষ দূরে সূর্যটা হইলো সাড়ে মিনিট দূরে মিনিট তাহলে পঞ্চাশ বছর সেটা কোটি কোয়া হিসাব করে আশ্বাস করে নেবো মাথায় দাঁড়াতে নেবেন হ্যাঁ পারবো কি ওই কয় কোটি কেবেন দিও করে যে সূর্য হইলো সাড়ে আট মিনিট দূরে আর ওইটা হইলো পঞ্চাশ বছর দূরে এমনি কিন্তু স্বাভাবিক দিনে আমরা কয় সাড়ে মিনিট দূরে কইলে কথাটা বুঝাইবো না যে এনতে আখরা মিনিট দূরে এতটুকু দূরত্ব একটা বস্তু এটা কত বিশাল জায়গা এর মধ্যে দিয়ে ফাঁকা পুরা রয়েছে না বুঝছেন কথাটা দুইটা নক্ষত্রের হিসাব কিলাম কয়টা নক্ষত্রের একটা নক্ষত্র আছে এক লক্ষ বেশ সম্পন্ন একটা জায়গার মধ্যে এক লক্ষ বেশ এর একটা বৃত্ত যেটা হবে এক লক্ষ বেশ একটা বৃত্ত হবে না বৃত্তটা কিন্তু আবার না এক লক্ষ হবে না এক লক্ষ কি বৃত্তের ভিতরে নক্ষত্র আছে কত ডি দশ হাজার কোটি কয় কোটি দশ হাজার কোটি নক্ষত্র মানে সূর্য বুঝছেন নক্ষত্র আছে এই এক লক্ষ আলোকবর্ষ এলজে কি ব্যাস এই ব্যাসের বৃত্তের মধ্যে কয় হাজার কোটি নক্ষত্র দশ কোটি এই নক্ষত্রের জগৎটাকে কি বলে নক্ষত্রের জগত অবস্থিত এটা রেখে মিল্কি ওয়ে মানে তারা সমূহ চলার কি রাস্তা তারাগুলি আসলে আকাশে সবগুলি কি করতেছে নক্ষত্র গুলি প্রত্যেকে তারাপন কক্ষ করতে ফি ফালাকি কোন ইয়ার উপর না এটি তো এমনি কি করতেছে ঘুরতেছে ফালাকালাক মানে গুল বৃত্ত ফালাক মানে কি ফালকা তুল সুতা কাটে না চর্কি দিয়ে চর্কি কি হয় লম্ব হয় না গুল হয় গুল হয় এই ফালাক শব্দের অর্থ হলো গোল বৃত্ত আল্লাহ রব আল বলছেন যে আকাশে যে এই জিনিসগুলো আছে এগুলি তার বৃত্তের মধ্যে কি করতেছে সাঁতার কাটতেছে চলতেছে চলতেছে চলতেছে এক এক একটা নিজের বৃত্তির উপর এই দশ হাজার কোটি নক্ষত্রের এই এরিয়াটা এটার নাম কি মিল্কি ওয়েটার নাম মিল্কি এটা একটা কি গ্যালাক্সি এটা একটা কি গ্যালাক্সি বাইশ লক্ষ আলোক বর্ষ পর্যন্ত কোন কিছু নাই ক লক্ষ আলোক বর্ষ বাইশ লক্ষ আলোক বর্ষ পর্যন্ত ফাঁকা এই ফাঁকা পরে গেলে আরেকটা নক্ষত্রের জগৎ পাওয়া গেছে ওটার নাম উড়া দিছে দশ লক্ষ কোটি নক্ষত্র আসিল ওইটার মধ্যে কয় লক্ষ কোটি লক্ষ কোটি কি নক্ষত্র ওইমিডার মধ্যে কয়টা নক্ষত্রের জগৎ এলো একটা মিল্কি হয়ে গুলোর আশেপাশে আরো এমন পঁচিশ তিরিশ লক্ষ আলোক বর্ষ দূরে আরেকটা কি আছে নক্ষত্রের জগৎ আছে এমন আরো একটা ধরেন করে পাঁচটা মিল্লা একটা জায়গা জমা হয়েছে এই গুচ্ছ গ্যালাক্সি একটার পরে এরপরে দেখা যাইতেছে ফাঁকা এরপরে পঁচিশ তিরিশ লক্ষ আলোক আর কিচ্ছু নাই এক দু কোটি আলোক বর্ষ পরে দেখা যাইতেছে আরেকটা গুচ্ছ গ্যালাক্সি আছে আর নাই এরিয়া তিরিশ লক্ষ আলোক কতটুকু জায়গা আছে তারপরে ভাবে আকাশের মধ্যে বৈজ্ঞানিকরা বর্তমানে কি গুচ্ছ গ্যালাক্সি একশো গুচ্ছ গ্যালাক্সি পাঁচশো সর্বশেষ যে গ্যালাক্সি তারা পাইছে এক সর্বদূরে এটার নাম দিয়েছে তারা কুয়াশার কি নাম কুয়াশার পরে সংখ্যা লেখে দুই সাত কি লেখে আমরা জানি না ওইভাবে লেখে কুয়াশার দুই সাত এর দূরত্ব হইলো আমাদের পৃথিবী থেকে চোদ্দশ কোটি আলোক বর্ষ দূরে আলোর গতিতে সেই পর্যন্ত পচতে কয় কোটি বছর লাগবে চোদ্দশো কোটি চোদ্দ কোটি না চোদ্দ চোদ্দশো কোটি আলোক বর্ষ দূরে সেই কুয়াশা টাও কিন্তু একটা নক্ষত্র একটা কি নক্ষত্র এবার কোরআন শরীফে আসেন এই নক্ষত্র ব্যাপারে আল্লাহ রব আল কোরআন একাডেমি কি বলেছেন আকাশটাকে আমি সাজাইছি নক্ষত্রগুলি গুলি দিয়া কিসের সাজাইছেন আল্লাহ তালা ধুনিয়ার আকাশকে সাজাইছেন আল্লাহ তালা কি দিয়া নক্ষত্র রাজি দিয়া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 আমাদের দূর বিন কি করবে না কষবে না কেন কষবে না সেটার আবার তার একটা করছে। বলছে যে আমরা দেখি ওখানে শিফট শিফট রেড তাদের একটা পরিভাষা আছে যে পৃথিবী থেকে যে বস্তুটা যত দূরে সেই বস্তুটা আরো দ্রুত দূরে সরে যেতেছে দ্রুত কি করতেছে দূরে সরে যেতেছে যে জিনিসটা যত দূরে সেটা দূরে দূরে সরে যাওয়ার গতিটা কি তত বেশি মানে প্রায় আলোর গতির কাছাকাছি আর পনেরো পার্সেন্ট হইলে কি আলোর গতি আলোর গতিতে দূরে সরিয়ে আলোর গতির থেকে পনেরো কি আছে কম আছে এখন ওনারা বলছে যে আরো দূরে যদি কোনো বস্তু থাকে আর সেটা যদি আলোর গতিতে দূরে সরে যেতে থাকে তাহলে সেটাকে আমাদের কখনো না আমরা দেখব না আমাদের সেই ধরা দূর না কেন ধরা পড়বে না কারণ কোনো জিনিস অস্তিত্ব এখানে কি করতে হয় থাকতে হয় আর সেটার ফুকাস না থাকলে আমি এখানে থেকে দেখবো সেটার ফোকাস থাকতে হইবো না আলোর গতিতে যদি কোনো জিনিস দূরে সরে যায় সেটার ফুকাসটা এদিকে আসবে আলোর গতিতে না বস্তুটা আলোর গতিতে আর কি করবো না এরপরে আলোর গতি প্রাপ্ত যদি হওয়া যায় কোনো বস্তু তাহলে সেটাকে আর কখন আমরা কি করবো না দেখব না এই গতিতে যদি দূরে সেরা যায় আমরা কি করবো না দেখব না এটারে দেখা আমাদের জন্য সম্ভব না তো দেখেন বৈজ্ঞানিকরা ওই পর্যন্ত পড়ছে সেটা কিন্তু কিনা প্রথম আকাশ না কারণ আকাশের যে ব্যবস্থা সেটার ব্যাপারে হাদিসের মধ্যে পরিষ্কার বোখারি রে মধ্যে আসছে রসদ সামকে নিয়ে যখন জিব্রাইল আকাশে গিয়েছিলেন গিয়েছিলেন তখন আকাশের দ্বার কি বন্ধ পাইছেন জিব্রাহল গিয়ে আকাশের দ্বার খোলার জন্য আওয়াজ দিছে ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে মান কে কে এসেছেন বলছে জিব্রাহল বলছে আপনার সাথে কে বলছে মোহাম্মদ সাল্লাই দরওয়াজা কি করা হয়েছে খোলা হয়েছে তাইলে যেখানে রসদম কে নিয়ে যাওয়া এরপরে এই তিন প্রশ্নের জবাবের পরে ঢুকতে হয়েছে তাইলে অন্য কেউ সে আকাশ ব্যক্তির উপরে যেতে পারবে আর কল্পনাই করা যায় না তেলে প্রথম আকাশ প্রথম আকাশ গিয়েছেন পার হয়েছেন সেটা আমাদের এখানে মানে আলমের বিস্তৃতিটা এটা বোঝার জান্নাতের বিস্তৃতিটা বোঝার জন্য এই আলোচনাটা এখানে এনেছি দেখেন এই আকাশের দূরত্ব রসম কি বলেছেন পাঁচশত বছরের রাস্তা এই যে পাঁচশত রাস্তা বলেছেন সেটা কিসের গতিতে এখন আমরা পাঁচশো বছরের রাস্তা তো না তাহলে সেটা কিসের গতিতে সেটা আল্লাহ কি করেন ভালো জানেন কিন্তু হাদিসে যে বিবরণ আসছে সেই বিবরণ অনুযায়ী প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আবার প্রথম আসমানটা মোটা তার বিশালতার সীমা আছে এরপরে দ্বিতীয় আসমান মানে দ্বিতীয় আসমান এর মধ্যে আর তৃতীয় আসমানের মধ্যে ফাঁকা এই পাঁচশো বছরের রাস্তা তারপরে তৃতীয় আসমানের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 সাত হাজার বছরের রাস্তা কি হবে দূরত্ব হবে কি সপ্তাহ সপ্ত আসমান একটা ঢালের মধ্যে একটা কাঁচা টাকা বা একটা রূপার টাকা একটা দিহাম রাখলে যতটুকু হয় একটা ঢালের মধ্যে একটা দীর্হাম রাখলে কতটুকু হবে কতটুকু জায়গা এটার খরচ হবে সাত আসমান আর সাত জমিন আল্লাহ একটা একক যত নির্ধারণ না করতে পারবো সেই হলো একটা মানে কত ঢুকু যে এটা কি করা যাবে না নির্ধারণ করা যাবে না এরপরে হলো কিসের অবস্থান আল্লাহ পাকে আর অবস্থান বিশাল মাঠের মধ্যে একটা ঢাল ফেলে রাখলে যতটুকু জায়গা দখল করবে আল্লাহর আরস হইলো কি সেই বিশাল মাঠ আর সাত আসমান সাত জমিন কুরসি সেটা হইলো একটা কি ঢাল একটা ঢাল একটা বিশাল মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে আল্লাহর আরস হইলো সেই বিশাল সেই আর সে আজিমের অধিপতি কে আল্লাহ রবীন্দন মানুষের বুঝ অনুযায়ী আল্লাহ রব আলমিন এই বিষয়টুকু মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন বহু রব্বুল এখন আমরা নাতরা নিজেদের মতো কিছু মানুষ এই জন্য কবরের সর্বপ্রথম প্রশ্ন কি মার রব্বুকা তোমার রব কে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। যে সপ্রশংসা জগৎসুমের রব আল্লাহ আল্লাহ বারবার আল্লাহর পরে কি বলবে রব কুরানেমের ছোটো ছোট গুলি কুল আউ বিরবিল নাস। এখানে বারবারে রবের আলোচনা আসতেছে এই রব যদি চেনা না হয় জানা না হয় বিশাল ঝামেলাই পরে যেতে হবে